আমরা জঙ্গি নয় আমরা জঙ্গি নয় আমরা জঙ্গি নয় আমরা জঙ্গি নয় আমরা জঙ্গি নয় যত জঙ্গি রে দাও অপবা আমরা জঙ্গি নয় जत जंगीर दाओ अपबागे नई जत चलाओ मिथ्या प्रचार जंगी नत जंगी दाऊ अपब्रा जंगी न যত চালি জঙ্গি নয় সন্ত্রাস আরজি হাজে এক নয় আমাদের মাঝে পাবে খুঁজিয়া খুদারি পরিচয় আমরা জঙ্গি নই আমরা জঙ্গি নই আমরা জঙ্গি নয় I dont we I I ra আমাদের আছে বিশ্বের বুকে আদর্শের ইতিহাস তোমাদের আছে আমাদের আছে বিশ্বের বুকে আদর্শের ইতিহাস তোমাদের আছে একটি জিঙার বোমাবাজির অভ্যাস আমরা শেখাই খোদার কোরআন হাদিসের আমরা জঙ্গি নয় আমরা জঙ্গি নয় আমরা জঙ্গি নাই আমরা জঙ্গি নয় শিক্ষকদের আছে সম্মান আমাদেরই বুকে পেটাও দাও তালা বিবেকের দ্বার বন্ধ করে বাবাকেও বলো সালা শিক্ষকদের আছে সম্মান আবাদের বুকে তোমরা পেটাও গুরুজনদের ক্যাম্পাসে ঢুকে আমরা জঙ্গি নাই আমরা জঙ্গি নাই আমরা জঙ্গি নই আমরা জঙ্গি নাই যত জঙ্গির দাও অপবাব আমরা জঙ্গি রই যত চালাও মিথ্যা প্রচার আমরা যেন যত জঙ্গের দাও অপবা আমরা যুঙ্গে নয় যত চালাও মিথ্যা প্রচার আমরা যোগী নয় যতই বলো সন্ত্রাস নয় যতই বলো এক নয় আমরা জঙ্গি নয় আমরা জঙ্গি নয় আমরা জঙ্গি নয় আমরা জঙ্গি নয়। মন্ত্রিত্বের চাবি কাটি পেলে করে চলো দুর্নীতি আমাদের বুকে আছে আছে আল্লাহর তোমরা পাঠাও স্বদেশের টাকা করি আমরা মূল্য হত্যা লালে কাঙ্ক্ষিত জাতি গড়ি মন্ত্রিত্বের চাবি কাঠি পেলে করে চলো দুর্নীতি আমাদের বুকে আছে কোরআন আছে আল্লাহর ভীতি বিদেশের বুকে তোমরা পাঠাও স্বদেশের টাকা করি আমরা মূল্য হপ্তা কাঙ্ক্ষিত জাতি গড়ি আমাদের হাতে স্বদেশের মাল হয়নি কখনো খয় আমরা জঙ্গি নাই আমরা জঙ্গি নাই আমরা জঙ্গি নাই আমরা জঙ্গি নাই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 তোমরা ঘুরো নারীদের নিয়ে কাঁধে হা আমরা খাটি বাঙালি জাতি ভা বৈশাখ এলে তোমরা ইলিশ পান্তা ভা আমরা বলি পরদার কথা করি আশীর্বাদ তোমরা ঘুরো নারীদের নিয়ে কাঁধে কাঁধ রেখে হা আমরা খাটি বাঙালি জাতি বাঁচি খেয়ে দুন ভা বৈশাখ এলে তোমরাই খাও ইলিশ পান্তা ভাত তোমরাই মানপ্রভু ভিন্দেশিদের ওরা আমাদের করে ভয় আমরা জঙ্গি নাই আমরা জঙ্গি নাই আমরা জঙ্গি নাই আমরা জঙ্গি নাই আমরা জঙ্গি নাই আমরাই যাই মুসিদি পানে শুনে মধু তুমি ভিন্ন জাতির গান আমরাই যাই মুসিদি পানে শুনে মধুর তোমরা করো মত আর মারো গান চার টান সন্তান হলে আমরাই দি দুই কানে যাজান মুসলিম হয়ে গাও কেন তুমি ভিন্ন জাতির গান তবু আমরা জঙ্গিবাদী করো কত অভিনয় আমরা জঙ্গি নয় আমরা জঙ্গি নয় আমরা জঙ্গি নই আমরা জঙ্গি নই যত জঙ্গীর দাও অপবাদ আমরা জঙ্গি নই যত চালাও মিথ্যা প্রচার আমরা জঙ্গি নই যত জঙ্গীর দাও অপবাদ আমরা জঙ্গি নই প্রচার খুদারি পরিচয় আমরা জঙ্গি নই আমরা জঙ্গি নই আমরা জঙ্গি নয় আমরা জঙ্গি নই আমরা জঙ্গি নই আমরা খাটি উমত আমাদের মুখে দাঁড়িয়ে গিয়ে পালন করছি ছাগলের মতো আমরা নবীর খাটি উম্মত আমাদের মুখে দাডি সেলুন গিয়ে ক্লিনে বে করে তোমরাই সাজো আমরা পালন করছি সদা শুননাতে আছে যত তোমরাই করো দাঁড়িয়ে পেশাব করো ছাগলের মতো সন্নিকটেই আমাদের জয় হবে হবে নিশ্চয় আমরা জঙ্গি নয় আমরা জঙ্গি রই আমরা জঙ্গি আমরা আমরা জঙ্গি জঙ্গি রই তোমরা করো ছোট্ট বিষয়ে ক্যাম্পাসে দ্বন্দ্ব দ্বন্দ্বের ফলে হয়নি কখনো মাদ্রাসা বন্ধ বন্ধু কয়েক মাস কখনো আবার ছাত্রাবাসের চলে অযাতায় ত্রাস তোমরা করো ছোট্ট বিষয়ে ক্যাম্পাসে দ্বন্দ্ব দন্দের ফলে হয়নি মাত্রা মাদ্রাসা বন্ধ সন্ত্রাসী করো তোমরাই দেখি কুমকুম যত হয় আমরা জঙ্গি নই আমরা জঙ্গি নাই আমরা জঙ্গি নাই আমরা জঙ্গি নাই আমরা জঙ্গি নই যত যত চাল মিথ্যা প্রচার আমরা জঙ্গি নয় যতই বলো সন্তাস আর জি এক নয় যতই বলো সন্তাস আর জি হাজে এক নয় যতই বলো সন্তাস নয় আমাদের মাঝিপালু খুঁজিয়া খুদারি পরিচয় আমরা জঙ্গি নয় আমরা জঙ্গি নয় আমরা জঙ্গি নয় আমরা জঙ্গি নয় আমরা জঙ্গি নয় I'm ra john Gui I'm ra Gui I'm ra Gui I'm ra Gui I'm ra Gui I'm ra